الحمد لله الحمد لله الذي لا تراب الغيون ولا تخالفه الذنون ولا يتفه الواقفون ولا تغيره الحوادث ولا يكشى الدوائر يعلم مساقيل الجبال ومكائل البحار وعدد قصر الأمصار وعدد غرف الأشجار وعدد ما أظلم عليه الليل وعشرك عليه النهار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 রায় ফত হলুদ বসুব জমাল جِهَادَ يُوشَى، هُبَّ دَانِيَالَ وَقَارَ إِلْيَاسِ، زُهُدَ إِسَى، قُوَّةَ مُوسَى، حَيْبَةَ سُلَيْمَانُ وَعِلْمَ الخدر. صلى الله عليه وعلى آله وآصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل منكم من ذَكَرٍ أو أمسى وهو مؤمن فلنحي أنه حياة طيبة وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلَةً وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الدين غريبا سيعود كما بدأ فتوبا للغربا وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يشبون خمسا وينثون خمسا يشبون الدنيا وينثون الآخرة يشبون الحياة وينثون الموت يشبون القصور وينثون الكبور يشبون المال وينسون الحساب يشبون الخلق وينسون الخالق فقال رسول الله صَلَّى الله عليه وسلم أنا بريد منهم وهم برآء منني أو كما قال عليه الصلاة والسلام سرمانة صدر جلساء قصة تلامة اكرام দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ করতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করেছি উপস্থাপন করেছি আশা রাখি একে সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত হবে আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে আপনাদেরকে এবং সমগ্র দুনিয়ার মুসলমানকে আমন করার তৌফিক দান করেন ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে দাঁড় করাব কোরআন হাদিফের আলোকে এর জবাব তালাশ করব প্রশ্ন উপস্থাপন করার পূর্বে আমাদের দুনিয়ার জীবনের বয়স অতি অল্প আর সেটা আল্লাহর রসুল যিনি আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই উন্নত কতটুকু বয়স পাবে বয়স পর্যন্ত কতটুকু বয়স দুনিয়াতে পাবে এই তথ্য আমাদেরকে দিতেন আল্লাহ রসুল বলেন আমার অনেক কম লোক পাওয়া যাবে যারা ষাট সত্তরের যে অল্প কিছু দিন বেশি দুনিয়াতে থাকবে এই মজমার ভিতরে যদি বলি যে সত্তর বছর উপরে কয়জন আছে মনে নাই বেশি বয়স কেউ পাবে না আমাদেরকে দিতেন ওই বয়সটা কি আল্লাহ আমাদেরকে কাটাইতে দিতেন না অন্য কোন কারণে দিতেন কতন প্রশ্ন হইল এটা আমরা সবাই আল্লাহ তৃষ্টি ঠিক না এরকম একদিন ছিল আমরা কেউ ছিলাম না ঠিক না এরকম একদিন আসবে আমরা কেউ থাকবো না ঠিক না এই এলাকায় তো কত মোক্সেদপুরে তো কত মানুষ ছিল আজকে অনেক মানুষই নাই ঠিক না আবার একদিন আল্লাহ মালাকুল নৌ আজরাই কে করবে মালাকুল নৌদ তো আপনারা চিনবেন না চিনবেন আপনারা চিনবেন আজরা ঠিক না হ্যাঁ ঠিক না হ্যাঁ হাজে জমেও ভয় পায় ঠিক না গ্রাম্য কথা বোঝেন তো জিজ্ঞাসা করবেন বলবেন মা বাকিয়া আলা কেউ বাকি নাই সবাইকে টোকায় টোকায় টোকায় টোকায় উঠায় নিয়ে ঠিক না না প্রতিদিন আজরাইল লিষ্টি দেখে কার আসবে কয়বার দেখে পাঁচবার দেখে কার তারিখে কার সময় চলে আসছে তাকে নিয়ে আসতে হবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে কে বাকি জমিনে বলবে আল্লাহ কেউ বাকি নাই সবাই কে টুকায় টুকায় উঠে আনিয়া ইসলাম আসমান ওালারা বাকি আছে আপনার চিরঞ্জীব আল্লাহ নাই। কোন ফেরুতে কি অথবা কোনটা কিংবা জালি তু অথবা বর্ষা অবস্থায় يُسَبِّحُونَ وَيُقَدِّسُونَ وَيُمَجِّدُونَ وَيُعَظِّمُونَ بِتَعْظِيمِ رَبِّ كَوْنُ تَسْبِيح كَوْنُ تَحْلِيل كَوْنُ تَكْبِير كَوْنُ تَقْدِير مِنَ الْأَوَّلِ خَلْقِهِ فِسْتِ لَغْنُ ثِكْنِيَا কেন পর্যন্ত কেউ দাঁড়ানো কেউ রুকুতে কেউ কেউ বসা কোনো জায়গা খালি নেই ঠিক না আর আকাশটা কিরকম বড় হবে বাংলাদেশের সমান হ্যাঁ কত বড় কত বড় আপনাদের এলাকায় শিক্ষিত লোক আছে না এই মজমারে শিক্ষিত লোক আছে আজ পর্যন্ত কেউ তথ্য দিতে পারে না যে আকাশ কতটুকু লম্বা কতটুকু পাশ দিতে পারছে যদি কোন শিক্ষিত ওইখানে থাকে সে আমাকে তথ্য দিতে পারে যে বিজ্ঞান এই তথ্য দিচ্ছে আকাশ কতটুকু লম্বা কতটুকু পাশ তো আল্লাহ বলছেন রুহা লম্বা আর পাশ কেউ জানে না ওয়ালা মেলা কোন কোন নিকটতম ফেরেস্ত জানে না কোন নবীও জানে না কতটুকু পায় যদি কেউ জানত তো কোন হুজুর না কোন হুজুর আপনাদেরকে এই তথ্য দিত কোন কিতাবে পাওয়া যেত যে আকাশ কতটুকু লম্বা কতটুকু পায় মোটা কতটুকু এটা পাওয়া যায় কাতিপুহু কনসু মিয়াতি হাম আকাশ মোটা হলো পাঁচশো বছরের রাস্তা কত কত এরকম কয় আকাশ সাদা সানা ওয়া তিনটি বা সাত আকাশ একটার উপরে একটা একটার উপরে একটা একটার উপরে একটা একটার উপরে একটা এইভাবে সাত একটার থেকে আরেকটা দূরত্ব হলো পাঁচশো বৎসরের রাস্তা প্রথমটা দ্বিতীয়টার সামনে আপনাদের মুর্শেদপুর বলেন বা বলেন স্টেডিয়াম আছে না খেলার মাঠ খেলার মাঠের সামনে ফুটবলটা কতটুকু ছোট অনেক ছোট না অনেক ছোট না আমার কথা বোঝেন প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট আমাদের আল্লাহ আকাশ দারু হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম জমিনও যা দারু হয়ে যাবে টোকায় টকায় সব নেওয়া যাবে আকাশ থেকেও টোকায় টোকায় সবাইকে নেওয়া যাবে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার কে বাকি আজরা তোর বলবেলা আর্বেলা আল্লাহ আকাশ ও কেউ নাই ইয়া আপনার নিচে যারা বিচরণ করে এরা বাকি আছে আপনার চিরঞ্জিত প্রশ্নই উঠে না তিন তো প্রশ্ন আল্লাহ মা আল্লাহ চিরঞ্জিত আল্লাহ বলবে এবার আড়সের নিচে চারু দাও চারু বোঝেন তো নিয়ে আসো সবাইকে আল্লাহর আড়স কিরকম ছোট না জানেন বাহার সব আকাশের উপরে সমুদ্র উমুকুহু ক্যামা তাই আজকে মুসলমান তার আল্লাহরই কিনে যদি মুসলমান আল্লাহকে চিনত তাহলে ওই ওয়াজের দরকার হইত না আলারা এই গ্রাম আল্লাহকে গ্রামে চিনত যে আমার আল্লাহ কে আমার মালিক কে আমাকে কে পয়দা করতে আমাকে কে পালতেছে আমাকে কে রক্ষণাবেক্ষণ করতেছে আমাকে কে রক্ষণাবেক্ষণ করতেছে আমাকে কে হেফাজত করতেছে আমাকে কে পরিচালনা করতেছে যদি মোক্সেদপুরের মানুষ জানতো তাইলে আর ওয়াজের প্রয়োজন হত না আমার আল্লাহ কে আমার মালিক কে আমার রক্ষণাবেক্ষণকারী কে আমার প্রতিপালক কে আমাকে কে পালতেছে আমাকে কে পরিচালনা করতেছে আমাকে কে হেফাজত করতেছে আমি জানি না রেখা আজকে ওয়াজের প্রয়োজন হয় আল্লাহর পরিচয় তুলানোর জন্য আল্লাহ কে আমাদের মালিক কে ঠিক না সাথে সম্পর্ক? যদি কোনো ব্যক্তি এমপির সাথে সম্পর্ক হওয়ার কারণে গর্ব করতে পারে কোন ব্যক্তি যদি মন্ত্রীর পরিবারে হওয়ার কারণে গর্ব করতে পারে কেউ যদি প্রধানমন্ত্রীর এলাকার কারণে গর্ব করতে পারে তাইলে যার সম্পর্ক আল্লাহর সাথে সে গর্ব কিরকম করবে কিরকম গর্ব করবে যার সম্পর্ক কার সাথে যার সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে অল্লাহ আচার রক্ষ অল্লাহ আচার পাল্নেওয়ালা অল্লাহ আচার রক্ষ আল্লাহ যার রক্ষণাবেক্ষণকারী হেফাজত জানো দল্লা মাধ্যমে জানাই কামা উমু কুহু কামা দায়না তার গভীরতা হলো আসমান জমিনের দূরত্ব যতটুকু এতটুকু কি তা পদ্মা গভীর বর্ষার দিনে যখন দেউ উঠে তো আর কি পোট চলে কি বোট চলে না ঠিক না চলে কন যেমন না কিলের অনেক দেউ গভীরতা হলো আকাশ জমিন যতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব আট ফেরেস্তা দাঁড়ানো দুই ফেরেস্তার দূরত্ব হলো হল দাইনা পাতিরাইহিনা আলফা দুই ফেরেস্তার দূরত্ব হলো পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা একে ফেরেস তার কান্দা হইল মিনশাহতিহাতি কানের লতি থেকে কান্দা পর্যন্ত সাতশো বৎসরের রাস্তা আলা আনা কহিম আনসমান তাদের কাজে আল্লাহর আরস মখলু কাতিমিনে স্টার লুবি দিয়া একটা পাথর দিয়ে আল্লাহ তার আড়সকে বানাইছেন রহমান এর উপরে আল্লাহর কুর্সি আল্লাহ তার কুর্সি দ্বারা সমগ্র জগৎকে ব্যাখ্যম করে রাখছেন আড়সের নিচে জারু দিবে জিজ্ঞাস করবে এইবার কে বাকি বলো তো আরও বাকি নাই ইল্লাহ ইফনা আসার শুধু বারো জন বাকি আছে আর আপনি এই বারো জনই বাকি আছে আল্লাহ জিজ্ঞাসা করবেন আসাদ বারো জনকে আর মালাকুর মৌল আজরাইল বলবে নাহানু আবাহ ইসলাম চারজন আপনার আরস বহনকারী আটজন টোটাল খ্রিস্ট জগতে বারো জন বাকি আছে আল্লাহ বলবে তিনজনকে নিয়ে আসো তিনজনকে নেওয়া যাবে এবার জিজ্ঞাসা করবে এইবার কে বাকি নেই আল্লাহ জিজ্ঞাসা করবে আর আমি আর আপনার চিরঞ্জীব আল্লাহ বলবে আটজনকে নিয়ে আসো আরস বহনকারী এখন প্রশ্ন করবেন আল্লাহর আড়স কই থাকবো আজকে জমিন কই আছে পানির উপরে আকাশ কে দাড়া উপরে কোন জিনিসের লোকের লক্ষ্যের দেয় রাপা হ্যাঙ্গার ও করে খুটি হ্যাঙ্গার বুঝলেন তো হ্যাঁ তো আল্লাহ বিশাল আকাশকে যখন দাঁড়া করায় রাখছেন কিসের উপরে আল্লাহ আম হুকুমের উপরে দাঁড়া করায় আসছে জমিনকে পানির উপরে হুকুমের দ্বারা রাখছে আকাশ কে খুটি ছাড়া হুকুমের উপরে দাঁড়া করার উপরে দাঁড়া করার জিজ্ঞাসা করবে আজ রাইল কে বাকি বলবে আনাজুল্লাহ আমি আর কেউ বাকি নাই আউ্ বলবে সচ্ামু থা এইবার তোমার পালা তুমি মর ছোট একটা হায়াতে জীবন ছিলাম না আবার একদিন আসবে কি থাকবো না ছিলাম না আবার একদিন আসবে না ছোট হায়াতে জীবন কতটুকু ষাট অথবা সত্তর বছর এর পূর্বে ছিলাম না ষাট সত্তর বছর পরে থাকবো না জীবন কেন দিলেন কোন আল্লাহ দিতে কোন আল্লাহের পয়দা করছেন আল্লাহ নিজেই বলতেছে না আজম আজম সন্তান কান খুলে শুনো মা ফুলতা তুমি কিছুই ছিলা না এরকম সময় তোমার উপরে অতিবাহিত হয়েছে যে তুমি কোন উল্লেখযোগ্য বস্তুই ছিল না ছিল না বাস্তবিত ছিলাম না ঠিক না আবহাওয়া বলে আমি তোমাকে পর্দা করছি আল্লাহ কিশের থেকে পর্দা করছেন তল্লাহ বলতেছে তোমাকে আমি বলো নিকৃষ্ট পানির টিকা বানাই নাম নিকৃষ্টারণ করা যায় না বুঝলে বলবেন যে ভালো লাগে না বন্ধ করে দিব কিন্তু উঠা উঠি করবেন এটা চলবে না আপনারা কষ্ট করা শুনতেছেন আমিও কষ্ট করে আল্লাহ বলে নিকৃষ্ট পানির দিকে তোমাকে বজা করছি আল্লাহ কোথায় ছিলাম পূর্বে কোথায় ছিলাম কি বাবার খাদ্যের ভিতরে ছিলাম এর পূর্বে কোথায় ছিলাম কি পাত্রিল মাতার। সূর্যের বৃষ্টির ছিলাম কোথায় ছিলাম চন্দ্র আর সূর্যের কিরণের ভিতরে ছিলাম কোথায় ছিলাম তো বলতে আমার ভান্ডারে ছিলামে ছিলামে ছিলাম ওইখান থেকে তোমাকে আমি বান্ডার ফিকা কোথায় ঢালতি আমার বাণ্ডার থেকে তোমাকে সুম্মা আলকাইটু আল পরে জমিনের ভিতরে নিক্ষেপ করছি সুম্মা আদাল টুপি কুতি উম্মা কি কোন তোমার মা বাবার খাদ্যের ভিতরে ঢুকাইছি সুম্মা জমা টুপি তোর মাঠের চাপের ভিতরে আমি একত্রিত করছি সুম্মা কষাই টুপিল রেশা তারপরে পর্দা দিয়ে আবদ্ধ করছি তিন অন্ধকারের ভিতরে সুম্মা রবাই পরে আমি তোকে লালনার পালন করছি কোনটা মা পানি করছি সুম্মা মুদা পরে রক্ত পিণ্ডতে রূপান্তরিত সুম্মা এজামা পরে তোকে হার্টি বানাইছি ও কথাই তু আর এর উপরে আমি গোষ্ঠে চড়াইছি হেলাম আল্লাহ আল্লাহ কার পিছনে দৌড়াইতেছেন কার্ব করতেই করব মন্ত্রী পরিবারের বলেই গব। রাজা এলাকার বলেই করবো আব্বা আমি আমিছি কার সাথে তো সম্পর্ক দেখ শোন শোন শুধু না আস্তে আস্তে বড় করবার কি করছি দেখো দেখো দেখো জল তুলা হানা না তোর জন্য সবাই দিনে আমি ভালোবাসার জাল বলছি তুই জানোছি না তোর খবরই নাই তুই জানো না তোর কোন খবর নাই তোর মাও জানে না তোর বাপ জানে না কিন্তু আমি সবার দিলে বসা ভালোবাসার জাল বোন না বলে না প্যাটে বাচ্চা এলে খুশি না খুশি না হুম দাদা মুসকি মুসকি হাসে সবার জিগায় কেন হাসেন বলে দাদা অনু দাদা নানা হাসে কেন হাসো চ্চা প্যাটে আসবে ইমাম বাজারই বলেন লাউ কুর্কি আলা জীবন যদি ওই কষ্ট পাহাড়ের উপরে ধরা হয় লাল সবখাই জীবন পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়ে ক্ষমতা নাই কষ্ট ধারণ করা মা ওই কষ্টকে সইতেছে তারপর হাঁটতেছে যদি জিজ্ঞাসা করে তুমি হাসো কেন এত কষ্ট সোয়া বলে যখন আমার টুকরা আসবে আর মা বইটা যখন ডাক দিবে তখন আমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে না হবে না হবে না বলে তোর জন্য আমি ভালোবাসার চাল বুঝি কষ্ট তারপর হাঁটি ভালোবাসার দিল ফাইটা দিতেছে শুনশুন এতটুকুই স্যার তুলে গায়ের কাইনি রকে তাই দুটা পাতলা রক তুই আসার পূর্বে দুনিয়াতে আসার পরই তুই পরেশান হয়ে গেছ তুই খাবি কি করবি কি এই জন্য দুনিয়ার পিছিয়ে তুই দৌড়েতে পাগলের মতো সন্ধ্যা নাই সকাল নাই রাত নাই দিন নাই হাল নাই আরাম নাই তুই পেট ভরার জন্য দৌড়েতে পার ঠিক না না ঠিক না হ্যাঁ আবু বলে দেখ তোকে আমি পাল্টি কেমনে পাল্টি লেখ। আমি হিটার চালু করে দিচ্ছি দুধ গরম হইয়া বাহির হয়েছে বাড়ি জানতে আবার গরমের ছোঁয়া লাগার সাথে সাথে তোর মা দুধের ভিতরে আমি সিরিজ বসাইয়া দিচ্ছি ঠান্ডা হইয়া বাহির কাকে নিয়ে গর্ব করতেছ আল্লাহ বলে আমি তোমাকে পালকি চল সল এইভাবে শুধু না যখন তোর দিন পুরা হয়ে যেতে তুই দুনিয়াতে আসবি আমার চন্দার করি যখন তোর সমাজ পুরা হয়ে গেছে আমি বলছি দাঁত তোর ছিল না তোর কাটার প্রশ্নই ওঠে না পলা এলাকা লিফা নুন তান্ত্রিক জবান তোর বলার মতো ক্ষমতা ছিল না পলা এলাকা উজু নুন চেষ্টা প্রাণ ক্ষমতা রাখতো শোনার ক্ষমতা রাখতো না ছিল না ওরা এলাকা রিজ নুন তানি পায়ে তোর চলার ক্ষমতা ছিল না হার্রা তুই নবাস করতে পারছি আর কোনো ক্ষমতা ছিল না ছিল ছিল না কোন ক্ষমতা চলছিল দেখ তো কিভাবে বলছি দেখ যত দুনিয়াতে পড়াচ্ছ তো আল্লাহ তোর স্বল্প প্রথম আমি কান্না শিখাই বাচ্চা কাঁদে না না আল্লাহ বলে এটা কান্না কান্না জাল বন্ছি ওই ভালোবাসার সমুদ্রে তরঙ্গ আছে ভালোবাসার পর্দায় তরঙ্গ যাচ্ছে কাউকে তার জায়গায় থাকতে দিঘায় সব তোমার দিকে দৌড়েছে দাদায় দোলায় একটু দাদার গেছে কি করি আপনি বাচ্চা দিক না বাপে কি কয় কানতে কানতে ছেলে লালয়া গেছে তার তরকারি পাক করতেছিলাম তার ছোটোর তরকারি আগে পোলা সামলাম আল্লাহ বলে যখন কান্না সুর তুড়ছ সবুজ দিলের ভালোবাসার পর্দায় আমি তরঙ্গ উঠে আসছি জানিয়া সবুজ সুবর দিকে তো লাগাই সাম হাত তুমি না ডুমাইলে আমি কাউকে ডুমাই দেই নাই দাদা গুমনা দাদী ঘুমনা ফুগু গুমনা খাল গুমান মবা গুমনা নানা ঘুমনা নানি ঘুমনা কেন ঘুমানা বচ্চা ঘুমানা বচ্চা ঘুমানা বচ্চা ঘুমান ভালো নাম হত্যা তনাম তুই না গুমাই কৌকে ঘুমাই তো দেয় কুল হস্যা তো কুল তুই না খাইলে কৌকে আমি খাই তো খাইতে পারে বাচ্চা না খাইলে হ্যাঁ পারে আপনি বলতে পারে তোর আমি পাল তারপরে আল্লাহ বলতেছে শুন শুন শুনাম্মা তারা চিন্ন যখনই তোর বয়স বাড়লো অষ্টাটা তোর হাডি মাংস শক্ত হইল তখনই আমার আর বস্তুর দিকে দৌড় দিতা আল্লাহকে বলতিনা বলিলাই আল্লাহকে যদি না বলতাম তাই এখানে ওয়াজের দরকার ছিল না ঠিক না আমার প্রশ্ন হলো হায়াত ছোট আল্লাহ কাটাইতে দেন নাই কাটাইতে দেন নাই দ্বিতীয় প্রশ্ন হল আল্লাহর কাছে কোনো মানুষের মূল্য দুনিয়ার কোন বস্তুর ভিত্তিতে না জীবন কাটানোর জন্য না জীবন বানানোর জন্য বানানোর জন্য কেষের জন্য আমি রক্ষণারক্ষণ করি কি করি রক্ষণাবেক্ষণ আমি করি ওটা আপনি আমাকে বেড়াতে চুন শুন রত্নে যখন তুই বিশ্বাস যাস আবার যখন সকাল হয় তো তো যদি না উঠাই তো কেমন পর্যন্ত তোকে কেউ উঠাইতে পারবে না পারবে আল্লাহকার যদি না হয় তাহলে দেখো আর আমি তিনশো বছর উঠাই নাই শীত আসছে তিনশো নয় বৎসরে তিনশো নয়টা গরম আছে তিনশো নয় বৎসরে তিনশো নয়টা ছয় ঋতু আছে কোন ঋতু তাকে ঘুমের থেকে উঠেতে পারে নাই না খিলা তাকে উঠাইতে পারবে না পিপাসা তাকে উঠাইতে পারবে আমি উঠাই নাই তো কেউ উঠাইতে পারে না নাই বছর করে আমি ঠিক তোকে রাত্রে আমি ছাত্রী দিয়ে গুল করাই সকালে তোকে আমি ঘুমের থেকে উঠাই তুই আমাকে স্মরণ করস না আর তুরুকালার বাচ্চা আমি শোন শোন তোর সমস্ত রাখি রাত্রে না আপনার দেশ তো টেলিভিশন আছে না আপনার দেশে মনে হয় নাই রাস্তা আছে খালি চার দোকানে দেখছি মনে না খালি চার দোকানে আছে দেখি যত চার দোকান আছে সব দিতে দেখছি টেলিভিশন আছে বাড়িতে মনে হয় না থাকে নাই না চার দোকানেই থাকো আল্লাহ বলে সবার রাত্র তুমি নাম্বর মানি করো আমি লুকায় রাখি হেরে ভাই মেরে ভাইও আল্লাহ বলে শোন লোটি যদি মানুষকে জানা যাবে তো মানুষ সালানের জায়গায় জুতানোর বোঝা এরম গুনা আছে না নাই হ্যাঁ আছে তোকে জুটা মারবে জুতা আল্লাহ জীবন দিতে না আর আল্লাহর কাছে মানুষের মূল্য দুনিয়ার বস্তুর ভিত্তিতে না আল্লাহর কাছে মূল্যায়ন দুনিয়ার কোন বংশের ভিত্তিতে না বস্তুর ভিত্তিতে না সম্পদের ভিত্তিতে না অর্থের ভিত্তিতে না শিক্ষার ভিত্তিতে না পদমর্যাদার ভিত্তিতে না রঙের ভিত্তিতে না কালারের বাসার ভিত্তিতে না বর্ণের ভিত্তিতে না কোন জিনিসের ভিত্তিতে মানুষের মূল্য আল্লাহর কাছে না আল্লাহর কাছে মানুষের মূল্য দুই জিনিসের ভিত্তিতে আর মানুষের জীবনও ঘটবে জীবনও বনবে দুই জিনিসের ভিত্তিতে আল্লাহ বলে তুমি আমার সাথে সম্পর্ক জুড়ো আজকে কোথায় তুমি সম্পর্ক তুমি আর চলতেছ কার সম্পর্কের গর্ব তুমি আর ধর্ম করতে চাও আমার সাথে সম্পর্ক জুড়ো আল্লাহ কে আল্লাহ পরিচয় কি আল্লাহ কে এটা একটু তুলে ধরলাম যে আমাদের আল্লাহ কে আমাদেরকে ফাইদা করছেন উনি আমাদের উনি আমাদের আমার সাথে সম্পর্ক জোড়ো আমার সাথে আমার সম্পর্কের গর্ব তুমি করো যে আমার সম্পর্ক তার সাথে আল্লাহ সাথে যদি তুমি জীবন করতে চাও হেরে দত্ত আজকে একটাই পথ এর পরিবারের বিদায় করব করে আল্লাহ বলে আমার পথ কটা দেখ আল্লাহর কটা পথ আল্লাহ বলে শুন আমার পথ কটামিনুল মোহাইমিনুল আজিজুল, জব্বারুল মুব্বিরুল ফালিকুল বারিউল مطفر الغفار الفخار الغحاب غزاق الفتاه العليم القابض الباطف خافظ الرافع المعز المذل السميع البطير الحكم العجل النتيف القبير الحليم العظيم الغفور الشكور العليج كبير الحفيد المقيف الحصيب الجليل الكريم الرقيب المجيب الوافع الحكيم الوجود المجيد الباعث شهيد الحق الوكيل القبيل المتين ولي الحميد المطي المغضي المعيد المحي المميث العيو الكيوف الواجد الماجد الواحد الأحد السمس القادر المقتدر المقدم المؤثر الأول الآخر الظاهر الباطل الوالي المتوالي البرج الثواب المتقل আরুবু অ রহুক অলমানিক অলমুলি জিমুফু আলহাদী অলবী অনেকটা নিইগা নির নিরানব্বইটা মাস একটা পথ পাইতে এমপি একটা পথ পাইতে মন্ত্রিত্বের একটা পথ পাইতে সম্পদের একটা পথ পাইতে চাকরির একটা পথ পয়সে অর্থের শুন আমার কাছে নিরানব্বইটা পথ আছে কয়টা লাগবে আমাদের আল্লাহ। কি না মূল্য তুমি আর গক্ষ ভিত্তিতে না বলছে সম্পর্ক করতে চাও তো আমার সাথে বড় কথা জীবন করি একটা হাদিস বর্ণনা করবো শুধু দুটা না জীবন করলে কি হবে একটা হাদিব বর্ণনা করবো আল্লাহ বলে তিনি জীবন বললাম শোনো যদি জীবন করান যদি তুমি জীবন করো তাহলে যতদিন তুমি জমি তোমার চেয়ে উত্তম নাই আমার কাছে তো কিছুই নাই শুধু আমার লোকের সম্পর্ক জুড়ালো মুক্তিদপুরের মানুষ মনে করবে আমরা গরিব মানুষ ঠিক না গ্রামের মানুষ গরিব ঠিক না আরে গরিব না আপনার চেয়ে বাচ্চার কেউ নাই শুধু সম্পর্ক আল্লাহ করে ফিরালাম জিন্দিগি বানায়ালাম মূল্যায়নের তথ্য অর্জন করালাম গরিব তোমার চেয়ে গামিয়ার কেউ নাই তোমার চেয়ে যদি কেউ থাকতো তাইলে মোহাম্মদুর রসুল্লাহ তোমার মতো হওয়ার দোয়া করতেন না ওই নবী তোলার মতো হওয়ার দোয়া করতেন না সেই নবীকে পয়দা না করলে আল্লাহ কিছু পয়দা করতেন না যে আল্লাহ যাইটা নিয়ে যেতেন যাইটা আসে নিয়ে যেতেন আসে ওটা হাবিব শুনেন শুনেন সবাই তো শুনলা শুনাইল আপনি সবাই শুনাইছে আপনি শুনান আসেন পতন আকাশে দেখেন পতন আকাশ আসেন দ্বিতীয়তায় দেখেন দ্বিতীয়তা আসেন তৃতীয়তে দেখেন তৃতীয়তা আসেন চতুর্থতে দেখেন চতুর্থতা আসেন পঞ্চমে দেখেন পঞ্চমটা আসেন সত্যতে দেখেন সত্যতা আসেন আসেন সপ্তমে দেখেন সপ্তমটা দেখলাম সপ্তম তারপরে কি বলে আসেন আসেন আসেন তারপরে কি তারপরে কি আছেন আমার আরো সে আছেন আরো নিপোঁচে কোথায় আসবো আছেন আমার কাছে দেখেন আমি কে কত কথা উঠাইনি আগনা আসেন সবাই তো সুইনা শুনাইল সব নদীর আপনি শুনানা উম্মতের চেহারা দেখলে মনে হয় না নদীর উম্ম উম্মতের কাপড় দেখলে মনে হয় না পোশাক দেখলে মনে হয় না নদীর উন্মত উম্মতের উঠা দেখলে মনে হয় না নদীর উম্মের মাছা দেখলে মানে হয় না নদীর উম্মের খাওয়া দেখলে মানে হয় না নদীর উম্ম উমতের সোহা দেখলে মনে হয় উম্ম কোথাও বলে আর বলতেও আসে না আর কে বো বলবে না কেউ তোর বলবে না জঙ্গলে তোমাকে বলবে না তুমি চিনল না গে লাগুক আমার কোনো নাই নদী কি তুমি ছিল না আরোকে যখন উঠতেছে আওয়াজ আসতেছে বলতেছে হুডাম আল্লাহ নদী ভাবতেছে জুতা তাড়াতাড়ি জুতা পবিত্র জায়গায় চলে আসছেন উঠবো আরো সে জুতা উঠবো ফুলা ফেলি উপর থেকে আওয়াজ আসছে পালা সফলা না জুতা আপনি খোলবেন না কেন খুলবো না ফিরত মসরু আমি আপনার তালাকে জুড়ি মুসা আমার মুরি মূর্ধা আমার উদ্দেশ্যের পিছনে দৌড়াইত আমি আপনার উদ্দেশ্যের পিছনে দৌড়াই ফাইনাল আপনার ভালোবাসার পিছনে দৌড়াইত ও আন আনকাল মসলিক আমি আপনার ভালোবাসার পিছনে দৌড়াই রী লাহ কে চাই ওলা চা চাইনা তো কি চাও কি চাও আলু কম্মি আমি অমর উম্ম উম্ম উম্ম কেন উম্ম রিফ রাহিম কিভাবে এই উন্ম একদিকে আপনি একদিকে আমি এই দুইয়ের মাঝে উম্মংস হয়ে উন্মতি বই সামতে থাকবে আমরা আমি বলতে থাকবো নিরাপত্তা রহমত দক্ষিত আছে রহমতের চাদর উড়াও আর তুমি যাবে আমি দিব তুমি সুপারিশ করবে চাল তুটা তুমি যাবে আমি দিব সবচেয়ে তুই সব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো বন্ধ করে আজকে তোমার চেহারা দেখলে বোঝা যায় না আর কি করতেছিলাম জুমার জুমায় বয়ানও করতেছিলাম আজকে এটার উপরে সকাল থেকে কান্না আল্লাহ না কান্না কেন আমি জানকে খাওয়াচ্ছি জানলকে নিয়ে খাওয়াচ্ছি লোককে দেখছি কলমকে দেখছি আল্লাহ কে দেখছি আরো দেখছি আমি চোখের পানিকে ধরা রাখতে পারি নাই আমার চোখের পানি ছুটছে তো ছুটছে আমার উন্মু কিছুটা বাঁচবে জাহার নাম থেকে বলতে আমাকে আল্লাহ জানা শত্রু পাঠাইছে পাঠাইতে গেবেন বলে আমাকে আল্লাহ দিয়া পাঠাইতে আপনার উম্মত যদি মৃত্যুর এক বছর আগে তবা করে তো আল্লাহ আপনার উন্মতের গুণা যদি আকাশের সীমা রেখা পর্যন্ত পোচা যায় আর তার আবুল্লামায় যদি কোনো সেরেট না থাকে তাইলে আমি আল্লাহ তার সমস্ত গুণাকে মাফ করে নি আপনার সোহান আল্লাহ জমি উঠতেছে কিন্তু মোহাম্মদুল্লাহ চোখের পানি ভাঙে নাই আবহাস পাতালিতে জিবরিল যাও এখনো কেন থামল না তো বলতে বলতে জিবরিল আমার উন্নত আমি চিনি আমার উন্নতকে আমার উন্নত বড় দুর্বল আমার উন্নতের বয়স অনেক ছোট আমার উন্নত দুর্বল আমার উন্নতের বয়স অনেক ছোট আমার উন্নত সবার শেষে আসবে কেমন আমার উন্নতের উপরে হবে সমস্ত ফেটনার দরজা আমার উন্নতের উপরে খুলবে আমার উন্নত ফুটবুটে রাত্রের মতো অন্ধকার রাত্রের মতো ফেটনার ভিতরে করা যাবে আমার উন্নত তিনশো পঁয়ষাটির দিন আগে তবা করতে পারবে না যেগুলির আবার জবাব নিয়ে আসছে আপনার রপ বলতেছে যদি এক মাস আগেও তবা করে চাইলেও না নদীর চোখের পানি এই কথা নয় পানি থামলো না কেন আল্লাহ জিজ্ঞাসা করছে করতে হয় মাস তো তিনশো হয় মাস তো হয় এই লম্বা সময় একত্রিশ দিন প্রত্যেক দিন চব্বিশ ঘন্টায় জিবরি লোক হবে আমার উন্নত করতে পারবে না আমার উন্মুর পুরো দুর্বল চতুর্দিক থেকে ফেতনা পূজা করবে দুশ্মন শয়তানা নদীকে আমার থেকে দূরে সরাই আনিতে যাবে আজকে দূরে সরাই চেহারা দেখলে চিনা যায় না নবির উম্ম দেখলে চিনা যায় না পূজা ওঠে না যে নবির উম্মার কথা মনে হয় বুঝে নিনা তারা আমি তো গরিদপুরের জানি না। আমি বড় ডাকাতে আরো পুরান ডাকায় করতে করতে পুরান ডাকায় কথা শুরু করার জন্য বাসা ঠিক আছে হ্যাঁ বোঝেন আপনারা বোঝেন পিঠে আলাম কেউ বোঝে না চোখের পানি থামে নাই আবার আছে আবার তৃতীয়বার বলতে বললো চোখের পানি এখনো থামল না মৃত্যুর এক সপ্তাহে যদি করে তাই গোল চোখের পানি থামাইতে পারে না এই কথা পানি যেন আরো বেশি বাহির হইতেছে অন্যদের জন্য বলতে চিবর সব দিন অলমতপুর সবা সব দিনে সপ্তাহ কুল্লায় প্রত্যেক দিন আবার বন্ধুকে যা বলো লাউটা বা উমা চোখ যদি আপনার উন্মত দবা করে কমলা নৌতিহমিন যদি একদিন আগে দবা করে ওয়েল যদি সে সেরেস না করা থাকে ও আইনা কোনো তার গুড়ে যদি আকাশ পর্যন্ত পোকা যায় তো লাগে আমি মাফ করার জন্য চোখের পানি এই কথাও সামাইতে পারে নাই বলছে একদিন হয় পর্দা তুমি না তোমাকে দেখলে বুঝা যায় না তুমি নবির উম যদি উম্মার ভিতরে যদি উন্মদ হইত তাহলে তো তুমি নামাজের সময় হইলেই নামাজ পর্দা তোমাকে বলতে হইত মুসলমান মুসলমান নবির উম্ম দেখো নবী তোমার জন্য কি করতে কণ্ঠ নারীতে রু আসার পূর্বে ওহু এসা আপনার গুণা আকাশ পর্যন্ত পোচা গেছে আমা আশ্বাস দি আমার সাথে শহীদ করে নাই তো আমি তার গুণাকে মাফ করবো শুনো শুনো সে করতে হবে তো সেগুলো হাড় উঠাই হবে না ওরাও আশা যদি সে আকাশের দিকে ইশারা করে তৈরি মাফ করে দিব যদি ইশারা না করতে পারে লাইনি শুধু চক্ষু উল্টায় আকাশের দিকে দেখলো তো আমি খোদা তার গুণাকে মাফ করে দিব হাইলে বাইচা যাবে পাইলে বাঁচা যাবে উপরে উঠতে চাও না তার চেহারা তোমার কাছে ভালো লাগে না তোমার কাছে চেহারা ভালো লাগে কার যে নবীর দুশ্মন তাদের চেহারা তোমার কাছে ভালো লাগে যেটা সকালে উইখা রাত ভয়াত সকালে তুমি আয়নায় উঠাও সর্বপ্রথম ওইখানে তুমি ছুরি চালাও আমি কতটুক বুঝাবো আপনাদেরকে কিভাবে বুঝাবো কিভাবে বুঝাইলে আপনাদের বিলে লাগবে কি যাবে বুঝাইলে চোখে পানি আসবে তেমনি বুঝাবো আমি আমার কাছে বাসা নাই আমি তেমনে বুঝাবো বলতে বন্ধু তো শোনা শুনাইল তুমি শোনাও দেখা ওনতমী বলতে জীবন তুমি বাড়াও বানো যদি জীবন তুমি বাড়াও তুমকে যতদিন থাকবে তোমার বলবে আজরা শুনো শোনো তোমার আমি হাজায় দিতে হাজায় বোঝেন উপদেশ দিব উপদেশ শোনো তিলুকা ইলা আবাদি আর ইলা আবাদি আমি তোমাকে এখনই পাঠাবো আমার বন্দার কাছে আমি যাবো জিলের কানে শোনো কি শুনবো আল্লাহ তুমি যাও ইরহাদিল আমার বন্দা বান্দির কাছে যাবে ফসলি মালাই যাইয়া সর্বপ্রথম আমার বন্দা বান্দিকে সালাম করবে সালাম কি করবে কি করবে সালাম করবে সালাম তারপর বলবে শুনো শুনো ইদ হাবি আহতাল ইসরা সুন্দর রূপ নিয়ে তুমি যাবে সুন্দর রূপ কাইলা আমার বন্দা যেন তোমাকে দেখা পায় না পায় কেননা আজ রাই এর রূপ বড় বিপদ দাউদ আল ইসলামের সাথে সহ্য করতে পারবে না বন্ধুত্ব ছিল দুজনের সাথে কয়জনের সাথে জিবরিল মিকাইল একদিন জিবরিল ইসলামকে ধরতে তো তো দেখাও না তুমি কত বড় আল্লা বলতে চাই আমি যেদিকে তাকাইতেছি আকাশ পর্যন্ত খালি জিবরি জিবরি জিবরি জিবরি জিবরি কিছুই দেখি না যেদিকে পা আমার পাও সাত জমিনের নিচে আপনার কয়টা ডানা তিত্তু নিয়া তু ডেনা ছয় শত ডানা প্রসারিত করার আর জায়গা থাকে না শক্তি কিরকম কর্মাচার রক্ত কোনদিন কুস্তির কুস্তি বোঝেন কুস্তি কোনোদিন কুস্তি লড়ি নাই আপনারে আমি তারা দিতেছি আমার পরের একটা কুনার আমি ব্যবহার করছি আকাশ টুর্মিন আকাশ পর্যন্ত নিয়ালিত পরে উল্টাইতি আলকাই টু হল জমিনে মেরা দিতে বাহার মেঘামা কেয়ামাত পর্যন্ত জন্য ওটাকে ডেকি বানায়নি হিসাব করেন আমার শত ডাঙায় কত সত্যি পরের এক কোনা এক পরের এক কোনার শক্তি একটাই কত সত্যি ছয় শতে কত সত্যি শয় এই শরীরে ওই শরীরে কত বাড়িতে যেয়ে হিসাব করেন ঠিক আছে দেখেন বাম দিকে দেখতে তা ফলতা নিয়ে নেন এবার ডাইনকে দেখেন দেখতেই বেরো আপনি যদি হুসে না নিয়ে আসেন কেমন প্রচুর দাউদ আর হুসে আসছে হুসে আসছে বলতে বন্ধু কিরকম দেখলা আখের আপনার কোন সাতির প্রয়োজন নাই তোমার রূপটাই যথেষ্ট শুনো শুনো আমার বন্ধুদের কাছে গেলে তুমি সুন্দর রূপনিয়া আমার বন্দা যেন ভয় না পায় শুনো আমিল মা আবদি মহামেলাটাউমিল হানুন দয়াবতী মার আমার বন্ধার সাথে ব্যবহার করবে সহারা তুমি আছি আটার ভিতর থেকে চুল যে রকম করে আমার বন্দার রুকে এরকম আসামির সাথে ঢাকবো ক্যালেমা আমার কে তুমি ক্যালেমা পড়াইয়ালেও হরে জিন্দি বান বলতেছেন আমি গরিব অবস্থায় মিষ্ অক্ষরীন গরিবদের ভিতরে কেমন দিন উঠায় এই জোয়া মোহাম্মদুর সুরা করতেন না ষোলো ষোলো না যাই এই জন্য বলতে কি গরিব যদি জিন্দি বাড়াইতে পারি আর কল্যাণের বস্তু অর্জন করতে পারি কেমন দিনের রংবাজ রংবাজ বোঝেন রংবাজ বোঝেন বোঝেন হ্যাঁ রংবাজ কারেকার এলাকা থাকে না তুই একজন হোমরা হ্যাঁ খালি সবাই কিছু বলি আড্ডা কাটিস না রংবাজ কেমতের মাঠে রংবার ভাবে গরিব আছে ফেরেস্তারা ডাকবে ইলার হিসাব হিসাব দিলে সব গরিব উল্টা বাইব রে ওই কে হিসাব কে হিসাব দিব আল্লাহ জানবে শুনবে দেখবে তারপরে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে মাহুমা মায়া করুন তারা কি কয় ফেরেস্তারা করবো মার্শালার পোকার সব মুক্তপুরের বিক্ষুপের দল গরিবের দল হিসাব বলে দিব না আল্লাহ করবে আর ইউন ইউম আর হিসাব আজকে তো হিসাবের দিন আর এরা হিসাব দিবে না জিজ্ঞাসা করবো কেন হিসাব দিবে না এরকম চোখ কঙ্গায় জিজ্ঞেস করবে কেন হিসাব দিব না এরা তো রহমদার চোখ রঙ করবো মে তো মালিত মালে তো নেয় বুঝলেন মাল বুঝলেন সকালে আনছি সন্ধ্যা স্যার সন্ধ্যা আনছি সকালে ফ্যাক যা নাই যা হয়েছে আট মাস যায় নাই যা হয়েছে দশ মাস যায় নাই তারপরে কিনা খাইছি কামাইলে না হিসাব খেয়ে দেয় রেস্তারা করবো আল্লাহ এবার তো কারো বড় করছে এবার মালিক বলে পাত্তি বলে দেন নাই পাত্তি বুঝেন মালিক বলে দেন আল্লাহ বলব সজা খুব সত্য বলছে শুনতে দেরি চিতর দিতে দেরি নাই সবাই মিলে জিজ্ঞাসা করল্লাহ আয়ু নসিদ আবার কোনো হইলো তাড়াতাড়ি কন্যা কি করবো আল্লাহ অত্তর হুম তাড়াতাড়ি থাকো আর তাড়াতাড়ি লুকা যাকে জিজ্ঞাসাবে লুকাবো কেন আল্লাহ বলবে এখন আমি যা এদের ব্যাপারে শোনাবো যদি দলিরা শুনে একজন কেউ জানা থেকে এগিয়ে দিবে না তো কে লিগে দিবো না তোর দুনিয়াতে টাকাতের কাপড় দিতে না যদিও এক একদোয়ার শেষ দিচ্ছে না লঙ্গি দিছে না এক দুয়া শেষ দুই কেজি গ্রামের দশজন মোড়া দিছে তো দিছে না একজনের খাবার এই জন্য লুকাও আগে আর টাকা তারপরে কি করবো এদেরকে বলো হিতাসিতাস করা যাও পাঁচশো বছর জানাম বুক করো সমস্ত পাঁচশো বছর জানো হত্যা লাভ লি তো আমি গরিবের দিব গরিব তুমি গরিব না তুমি যদি জিন্দগি বানাও আর তুমি যদি মূল্যায়নের বস্তু অর্জন করো তো তুমার কি বলো মহাদুর আমাদের মাঠে আমি মাঝে মাঝে বলি আমি আস না ডাটাতে সবার বাড়িতে দাঁড়ো না দিনেও আছে রাত্রেও আছে গেইটের পরে যে বাড়িতে ঢুকতে গেলে গেইটই পারেন কয়েক না সবটি আখায় ও ভিতরে ঘুমায় না থাকছে সিঙ্গাপুর টিকা জাকিম আনছে আমেরিকার টিকা অস্ট্রেলিয়া চাদর পুরা কামড়ায় চাদর দেওয়া আমেরিকার এসি ফ্রান্সের পারফিউম ঘরের ভিতরে গালি চাদি তার তারপরে সেটা ঘুমায় না এখন কতক্ষণ আর থাকবো ফাটের মধ্যে কতক্ষন আর একাস ওপাস করবো বাইরে করতে বারিন্দা এসে এখন বারিন্দা হাতে আর সিগারেটের পর সিগারেট জ্বালাইতেছে ওই গেইটে মুক্ত মুক্ত থেকে গরিব একজন জোড়া দেয়া গেছে মশার কামড়াইতেছে বাংলা চেয়ারে বইয়া মশার কামড় খায়া ওই বর্ষা অবস্থায় নাক টেকে আর ও হাতে হাট সিগারেট পর সিগারেট ফুকাইতেছে সারা রাত পা ফেরা দিতে আমি রাত্রে বানিদা হাঁটতে ছিলাম অতরে দেখতেছিলাম বান্দার ক্যার মশার কামড় খায়াতি না আর ও ঠিকই কই স্যার মনে মনে আমি বাংলা হাদিসে আছে হাদিসে কুচি আল্লাহ আল্লাহ করিফ কে হলে তুই যখন শহরের থেকে বাহির্বাস রুদির জন্য আর বিকালে যখন ফিরো আসত তো গড়ের পাও দেওয়ার আগে তোকে আমার মা চাদ আর যখন তুই বিছায় পিঠ রাখ তো আমি আল্লাহ আয়াতের ভিতরে থাপ্পি লাগাই দেই আর ওই থাপ্পি তোর ঘুম ফেলা আসে জুন জুলাই গরম বৈশাখ জ্ঞের গরম আসার শ্রাবণের গরম তোর ঘাম জরতে থাকে তোর সকাল যখন হয় এরম ঠিক না এরম হইতো আল্লাহ বলে শোন শোন শোন ও দুনিয়াতে কয়দিন খাইছে ও দুনিয়াতে লিষ্টি খাইছে লিষ্টি আর তৈ দুনিয়াতে একশো বছর হয়তো খাইছে ষাট বছর সত্তর বছর দুনিয়ার ন্যামত খাইছে ওইখান দিয়া দুর্গন্ধ হয়েছে তরে আমি জানলাতে পাঁচশো বছর খাওয়াবো জানলাতে পাঁচশো বছর খাওয়াবো জানলাতে পাঁচশো বছর তরে আমি খাওয়াবো যেটি খাওয়াইলে না পেশাদ হবে না পায় ভানা হবে তোর আমি সত্য গুম্বিয়া দুটা বোঝার না সিনাটা সাত হাত চওড়া প্রথম গুণ আলাহ ইউসুফ ইউসুফ আল ইসলামের মহিলারা ফল কাটতে এটা তো মানুষ হইতেই পারে না এটা তো ফেরেস্তা আল্লাহ ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় এই জন্যে আছে যখন মানুষ আল্লাহ বানাইছে তারা যা আল্লাহ বানাইছেন তো আমরা তো করছিলাম না করছিল না যা মুদপুর গরম করে ঠিক না সারাভাইগ টেলিভিশন দেখব সারা ভাই খেলা দেখব সারাদিন বাজারে ধরে থাকবো গপ্প আর আড্ডা করবো আগামী শবদ্ধ আসবে তারপরে মসজিদ আব না ঠিক না হয় তোমার কে বড় হত বা তোমার তোমার খারাম আর কেউ নাই তোমার কেবল অকৃতজ্ঞ আর কেউ নাই মূর্তায় জিজ্ঞাসা করতে চাইলাম তু কাল্লিমাই হাল তু কালিমু আহাজান আমার সময় তোমরা যে তো বলতে চাই তুকালিবু মাই হাল তুকালিমু আহাজ আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন কথা কী না হিজাব তুর আমার মাঠে সত্তর হাজার পর্দা কুল্লা হিজাব আলসানা আমার মাঝে তাদের মাঝে কোন পর্দা থাকবে না জিগার চলতেছে সব আবার দিল যেটাই হুমতো চায়া বইতো দেন না আমারে দেন কি করছি বিয়া দিতে কালে দিতে মোহাম্মদুল্লাহুল্লাহ কাল কোন সময় কথা বলবেন হু জরুর যখন তারা ফেরত যাবে জন্য হবি সাজা দা লাভ যখন বন্ধায় যায় আপনা উপর থেকে আওয়াজ যায় আমার প্যারেস আমার দ্বন্দ্ব আর আমার মাঝে পর্দা গুলা সরানা তারপরে সরাইলে কি হবে তল্লা বলতে শোনো শুনো সরাইলে আমি কুদরতি পাও বিছাবো তারপরে কি হবে জানাইয়া আমার কুদরতি পায়ে বন্ধা মাথা রাখবে পায়ে পড়া আছে আছে না তারপরে কি বলবে শুভহানুবহান শুভহান ও আল্লাহ তুমি পুতো পুতো পুতো পবিত্র অল্লা আগ পবিত্র সব বাস তুত পবিত্র ছ আলা তুমি মোহান অলনে তুমি আমাকে মহান বোলো আলাই তী বৌন্দা মাকে মুহান বোলো আলাই তান বানা দিলাম অসল নাই আর কেউ নাই অকৃতজ্ঞ নাই নিম খারাম আর কেউ নাই নিম খারাম কেন হাদিস আল্লাহ যখন বন্ধার হাল্লা থেকে বিমুখ হয় আল্লাহ কে যায় আল্লাহ বলতেছে মানে তুহিন যে আমার থেকে বিমুখ হয় আমাকে ভুলে যায় আমি বিপদ থেকে আয়সা তাকে ডাকি মানি না যে আমাকে তাকে আমি জরুরি দূরে থাকি না কেন হাত ছাড়ি দিয়া তাকে বুকে চলে আর যে থেকে বিমুখ হয় আমি তাকে তার থেকে আইসা মা বাবা যেরকম সন্তান রুজা গেলে রাগ ভয়া যদি গবে থেকে বাসির হয় তোর মা পানি জড়ায় কি বলে কলি টুকরার কই যা বাদাম আমার কই যা বাগান পায় না আপনারা সে পায় আল্লাহ বলে আমার দিকে তুলে পেশি কেউ দিচ্ছে এরকম কাউকে পাইস হচ্ছে আসবাদা মিলনি আমার যে সরমানি কাউকে পাইস হচ্ছে তার দিকে সব পাঠানো আমি পরিষ্কার করিলে কই যান কই যান বাবা কই যান আমার তৈরু আমি দেখো না তুই আমার তুই বল তুই চিন্তার পাহাড় উ তু কি ছোটো ছিল না কপ করা তুই আবার কন তো তুই ছিল না সমানুফাম সমান আল্লা তোকে শিক্ষা কে দিতে আমার তুই এরকম এরকম ছিলি না তোকে এগুলো কে দিতে বন্ধা কেদিতে কেদিতে কোথায় চলছা কোথায় চল কে বলে অল্লাহ অল্লাহ আ এক পদের অধিকারীওয়ালা না দুই পদের অধিকারীওয়ালা না কয় পদের অধিকারী অধিকারী আল্লাহ আল্লাহকে বলতেছে আল্লাহ পয়টা তো করিয়ে ধরতেন আমাদের দুটা দরকার দুটা দাবি কি দাবি সাজা আল্লাহমা দুনিয়া যদি আছে আর একটা বলো ফাজ আখেরা আখেরা আমাদেরকে দিয়া যান কোনাল উদ্দিন কুইতির কিতাবের লেখা আছে আল হাবায় আখবরিল মালাইল্লা দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন আল্লাহ দিল তুমার ফলাক্তিবো কুদরতমরা গেছ আমি মানুষকে হুকুম দিয়া বানাই নাই না বানাইছি না বানাইছি না বানাইবো আমি মানুষকে সত্য কুদর দিয়া বানাইছি কয়কুল আফেরা তো আর আমরা কি করবো দিল তোমাকে অক্ষরা করতে আমার শোনো আমি শুনাইতেছি আপনাদের একজন ফেরেস্তার কণ্ঠনালিতে বসা পার্থক্য করতেছে না খাদ্য জায়গায় খাদ্য পানির জায়গায় পানি শ্বাস কোন কথা আলো শোনো শোনো শোনো শোনো ছুই না স্বাস যখন নেয়ের কন্ট্রোল করতেছে স্বাস্থ যখন নেয় তো জিজ্ঞাসা করে আল্লাহ রুকুম আছে থাকতে দে তো ভিতর টিকা ছাড়ে আবার কয় বন্ধ করে দিব না নিতে নিবু আল্লাহ কয় নিতে দে এইজন্য মনে হয়তো স্বাস্থ ছাই না মরে নাইলে স্বাস্থ মরে আমি পরে আস্রাই থাকব না গালি বেড়ে যাবো গালি ডালাইলমৌতি মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদ করো সাদা বয়ান তোর নামই কেউ নেব না তোর নামই উচ্চারণ করতে দিব না মুহূর্তের কারণ মারা দিব কারণ আলোচনা করব, পেপারে লেখবো দিদি চিত্রিকা করবো সারা মিডিয়া জানিয়ে আলোচনা করব। উচ্চারণ করে আগে আপনারা দেখছেন না সরেন এরকম তীপ্ত পদ্য দেখেন হ্যাঁ এখন তো ইলেকট্রনিক হরেন টিপ দিলি বেগে ঠিক না আগে টিপ আসিল না হাতে টিপতে হইত ঠিক না দেখছেন হ্যাঁ লঞ্চে আসিল চিপলে রক্ত পাই আবার ছায়াবে রক্ত ভিতরে টোকে আল্লাহ বলে তোমার পাল্বের উপরে দুই ফেরেস্তা পাল্প চালায় বয়ে রয়েছে তোমার কিডনির উপরে দুই ফেরেস্তা থাকতেছে যা রাখার ভিতরে রাখতেছে যা ব্যার বাইর করে দিতে তোমার উপরে এক ফেরেস্তা বয়ে রয়েছে যে চালাইতেছে সমস্ত ভিটামিন খাদ্য থেকে বাহির বাকির করে হ্যাঁ ওইখানে আবার ফেরেস্তাদের দল আছে যেই ভিটামিন যেইখানে রাখার দরকার ওই ফেরেস্তা ওইখানে নিয়ে জমা করতেছে জিন্দেগি যদি বানো তখন নারাতন মোদ কে বললো শোনো শোনো শোনো হুলে বৃদ্ধি অনেক কথায় মনে হচ্ছে হ্যাঁ আমার বলে তো খুব লুয়ে যাইবো ওনার পালা যেদিন আসবো দিন কি বোঝেন যেদিন উনি মরবো উনি কিনেন মৃত্যুর এমন একটা চিৎকার দিবেন আর কসম খাবেন তুই কথাম তু সক্রতন মোর মৃত্যু চতুনা যদি জানতাম কোনদিনের রা ম আমি বন্দার উপরে মৃত্যুর যা শোনা জানবো তুমি তাকে কলেমার পড়া দিও লক্ষ কলেজা পড়ায় নিল রু বাহির হবে আল্লাহ বলবে জানাতের দিকা রেশমের চাদুন নাও আর স্বর্ণের প্লেট নেও মুসার আম্বর রু বাহির হবে রাসমের কাপড়ে পাঠাবে মুস্কার আম্বরের ভিতরে ডুবাবে আর সোনার প্লেটের ভিতরে রাখবে আকাশে এড়ান হবে ইফতাহ আবু জানাটি করল্যা আকাশের সমস্ত দরজা গুলা আমার পন্দার দুঃখে স্বাগত জানাও আজকে তুমি পর্তুগালের পাগল পর্তুগাল বোঝেন মুক্তপুরের মানুষ পর্তুগাল বোঝে না বোঝেন তোমার আগে একটা পুলিশের গাড়ি পিঠে একটা পুলিশের গাড়ি তুমি থানায় এলে থানা কাো শোনো যদি জিন্দগির বানাইতে পারলো ফটুকল আর কি এই রুওয়ালার ফটুকল হবে সমস্ত আকাশে একে আকাশে আল্লাহ তাকে লাইন দাঁড়াবে বললে পক্তল আওয়াশের আকাশের গুলা খোলো লাইন জোড়া দাঁড়াইতে থাকো এরকম লাইন লাগাও প্রথম আকাশওয়ালা দ্বিতীয় আকাশ পর্যন্ত দ্বিতীয় তৃতীয় পর্যন্ত তৃতীয় তৃতীয়ওয়ালা চতুর্থ পর্যন্ত চতুর্থওয়ালা পঞ্চম পর্যন্ত পঞ্চমওয়ালা ষষ্ঠ পর্যন্ত ষষ্ঠওয়ালা সপ্তম পর্যন্ত সপ্তমওয়ালা আরো সেই জোড়া দাঁড়ায় থাকবে আর আল্লাহ আমার বন্ধার লুকে স্বাগত জানাও ফটুকল দাও ফটুকল দাও ফটুকল দাও আজকে তুমি তোমাকে মানুষ দেখলে সালাম দেয়ের পিছিয়ে তুমি পড়া গেত আল্লাহ বলে দাঁড়াও খোলাও আরো সে নিচে যে রূপ করবে শেষ পতিত হবে আল্লাহ বলবে আমি দুনিয়ার পরীক্ষা করছিলাম এরকম আমার সান্নিধ্যে রাখ হত্যা আবধি হত্যা সিংহা আমার বন্দা যেন আমাকে সকাল বিকাল দেখা করতে পারে আল্লাহ কে দেখা জমিনে হুকুম হবে উঠাউটি করেন না আমি শেষ করে দিব মনে আপনাদের বাল্লা কেছে না এই জন্য করতে চান শোনেন শোনেন কান খুলা শুনেন মুক্ত জিন্দিগি বানাইলে কি হবে রুকে রাখবে সকাল বিকাল আল্লাহকে দেখবে এই জন্যই কোরআনে আছে সকাল বিকাশ কি দেখানো হয় দুজন ঠিক না দুজক দেখানো হয় না পুরানো দেখানো হয় যদি দেখানো হয় তো যে আল্লাহ জিন্দগি বানাবে তাকে আল্লাহ আল্লাহকে দেখাবে না শুধু আল্লাহকে দেখাবে না তাকে সকাল সন্ধ্যা জাননা করবে মত দেখাও আল্লাহ কে দেখবে জন্নত কে দেখবে আবার জমিনে লাশ পড়া করছে জমিনে যারা আসছিল হুকুম দিবে গাছ পিনু কব না মানুষ গোসল দে কান্না দে তুমরা আগে গোসল দিয়ে যাও কব দুনিয়ার মানুষ কখন পড়া পড়া তুমরা জন্নাদের কখন পড়া দাও সন্লু কব লা মানুষ নামাজ পড়ো কার্না পড়ো তোমরা কি করবো আল্লাহ বলে আগর আমার গঙ্গার শরীরকে স্বাগত জানাও এটা দুনিয়ার প্রসাদ তার প্রসাদ এটা দুনিয়ায় থাকবো এটা জান্নাতে দেব না এটা সাড়ে তিন একটা জান ইসুব না কার মত রূপ দশ গুনে গুণান্বিত ইসুব আল ইসলামের মতো রূপ আলার সাউটি দাউদ দাউদ আলহামের মতো গলার আওয়াজ কিরকম আওয়াজ ছিল কেমতের দিন কেয়ামতের দিন আল্লাহ বলবে আল্লাহ জমা করবে আল্লাহ শুনো নাই আপনারা তো শোনেন না ঠিক না শুনছেন কয় শুনছে বলে হয় জন্য আজকাল তোবা করে রাজ শুনবো না তবা করতেছেন কে কে তবা করতেছেন আসবে আইসা গান শোনাবে এমন গান শোনাবে সমস্ত দেশে ঝুমতে শুরু করবে আল্লাহ বলবে গন্দা কিরণ শুনলা তামী তো পারত আস্তানা লীন এরকম সুন্দর কখনো শুনি নাই আবার বলবে কোন পারে না কিন্তু দাউদ আর একটা আসবে আর বলবে খুনিয়া দাউদ দাউদ উঠো স্টেজে গাননি গান শোনা দল দলের জন্য শোনাবে যখন শুনাইতো টামাজির জীবাণ পাহাড় গুলা হেলতে থাকত পাহাড় গুলা ঝুমতে থাকত সমস্ত গাছগুলা ঘুমতে থাকত তরুলতা ঝুমতে থাকতো পাখি থেমা যেত সমুদ্রের পানি থেমা যেত সমুদ্রের মাঠ উপরেও উঠে চলে ইসা ইসাল একটা মানুষ পয়স তেত্রিশ বছরের যুবক কুয়া মুসা, মোটাল একটা এক থাপ্তি থা একটা প্রমাণ একটা মাত্র সারা অংশ দলের একজন এক থাপরে পর্যন্ত তারপরে আমাদের নদীর আখলা আমাদের দিলে পিঠ করেশো পুরুষের যৌবন শক্তি জোর দুন জোর দুন মুরদুন মুখ হারুন মুখ থাকবে না দাঁড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে এই দশ গুন দিয়া জাননাতে দশ গুন দিয়া তোমাকে জাননাতে রাজা লাগাবে হ্যাঁ এখন খোলার সময় নেই আমাদের সবচেয়ে ছোট দিবে সবচেয়ে ছোট প্লোট ছোট জমি ছোট ছোট নাই আমাদের কাছে সবচেয়ে ছোট মাপটুকু এক শতা হাসেন কেন তো ওই জুহাইনার কথা মনে হচ্ছে যারা আল্লাহ সবাই শেষে দুদক থেকে বাকি করবে সবকে জান্নাতে ছোট প্লোট দিবে তাকে আল্লাহ তার কথা শুনে আমার হাসিয়ে পড়বে দৃশ্য আমি দেখতেছি সে জান্নাতের দুয়ারে যাবে যায়া কি করবে ভিতরে দুকা কি করবে পুরের কাছে কি সবচেয়ে ছোট প্লব হলো এই দুনিয়ার দশ গুণ বড় তরাবু হাজর তার মাটিগুলা জাফরানের বিল্ডিং হবে একটা ইট সোনার একটা ইট রুপার দুই পাস্ক দিয়া ছাদ পিটাইব মুক্তা দিয়া এক এক তালার দূরত্ব আপনার জমিনের যতটুকু এতটুকু সবচেয়ে ছোট বিল্ডিং নিয়ে তু মেনদিন একশো তালা একশো তলা আমের সিজন চা কিরণ মজা আম কাঠের গাছে আম না কাঠের গাছের আমি সোনার গাছে আম কিরম মজা উঠবিনে আমি করি তা শুনতে আর চিৎকার দিতে আর রু বাকির হয়ে গেছে আল্লাহ একটু লিঠা বলতে জন্নাতের সব তোমার বাইরের রুখ তাই না আল্লাহ কল্যাণ আমার দম্বার শরীর কবর পর্যন্ত কাতার দোড়া দাঁড়ায় কবরের পাশে নিয়ে যাবে আল্লাহ হুকুম করবে সপরে ফেরা শার্মিনাল জেন্না কাইলা টাকা জ্যা আবা তোরা তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিচা আমার বন্ধ শরীর যেনমাটিতে না লাগে খবর আছে কিন্তু তারা করেছ রাখবে কবরে তারপরে কি দিব তারপরে কি দেখব কি দেয় জিজ্ঞাসা করবে মারা ইউরিদুন আরে আর কি করতে যায়। তারা বলবে ইউ কবর আবদি আরে বাদ দিয়ে আপনার বন্ধার কবর সংকীর্ণ করতে চাইতেছে আমার বন্ধার কবলের চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত প্রশস্ত তারপরে কি করব আল্লাহ জিজ্ঞাসা করবেন মার বায়ুরিদ আরে আর কি করতে চায় বন্ধার উপরে বাতাস বন্ধ করে দিতে চায় না ওঠে ঠান্ডা যুক্ত বাতাস বন্ধার কবরে পাঠাইত না সরকার মনকের আল্লাহ বলবে পৌঁছাও কেন প্রশ্ন উত্তর করব না বড় রাজ্যেও পরীক্ষা করছি শীতটিও পরীক্ষা করছি কোন শিখ কখনো উজু ছাড়ে নাই ফজরের নামাজ ছাড়ে নাই ছোট রাজ্যেও পরীক্ষা করতি, বঙ্গা নামাজ ছাড়ে নাই আমার লোকের আমার দাসত্ব বন্ধা কখনো ছাড়ে নাই বিধায় আমার বন্দরে কত দিও না উচুর অবধি আমার বন্দরে ছেড়া দাও আমি কিরম চাইছি ওরকম বন্ধা খোলা তোমরা আমার গন্ধ কানে কানে বইলে আস নাম নতুন জুলার মতো ঘুমাইতে থাকাবে কম সে কম তিরিশ হাজার বছর ঘুমাবে কত তিরিশ হাজার বছর ঘুমাবে কেউ মতে সকালে সকালে ফেরেক্টায় উঠাবে ওইরকম উঠেই ফেরেক্টার উপরে লাগিয়ে দেব কাঁচার বুমের তে কিল্লিকেও ফেলতো ফেরে ফেরবো আল্লাহ তিরিশ হাজার বছর ঘুম তারপর আবার কাটা কাকা বুমের থেকেও ফেলতো কেন রাগ হয়ে গো রাধাই কি করে সেটা দেবো মাত্র তু ঘুম আল্লাহর হাজার বছর ঘুমাইতো তারপরও কাটা এখন জিগে গো কিল্লিগেও আপনি তো এলাকায় যদি চান মাঠে তো কি জিগে দেবেন নম্বর কত খুঁটি নম্বর কত ঠিক না এছাড়া পাইবেন তো হ্যাঁ তাইলে আমরা ঠিক না জিগেবো জানো চাকা আশীর্বাদ না আল্লাহ ফজরের পরে উঠেবো ফজরের পরে উঠানের পরে তারা পিঠ দি করে আল্লাহর বলি চিন্তার কোন কারণ নাই চান্নাতের রুটি গরম গরম আর জান্নাতের মাছের কলি যা গরম তুইটা তোমার দিকে অপেক্ষা করতে তাড়াতাড়ি যাও একজন আরেকজন আমল নামা দেখাইব দেখ না কয় নম্বর জান্নাত দিতে দেখতো দেখতো কোন জায়গায় দিতে দেখতো দেখত কোন কোন জায়গায় করছে দেখত দেখত কয় নম্বর দিতে হা উমুক কিতা বিয়া একজুন আর একজন দেখাইব কথা তুলে খায়ও বেশি সময় লাগে বেশি দিন না আপনার কোথা লাগে আর আমার কথা বলছেন তুই ব্যয় বলছে আর কতক্ষণে কাটা গল্প করতে অজময় ঠিক খাইবো আর কথা দেবো তাহা করবো আল্লাহ ইস্তরা আল্লাহর ওলি জলদি কি যে গাদাও কোন তুই দুপুরের খানা জান তাড়াতা করি জিজ্ঞাসা করবো সকালে তো বাবাই খেলাম দুপুরে কি খাওয়াইবো সকালে তো মাসের কলিগার খাবার পরে মুখে পানি করবো একটা উদাহরণ দিয়ে আপনার আপনাদের দেশে সারা সার ছিল আগের যুগে আল্লাহর নামে ফেরা দিত ছিল হ্যাঁ কোন খে সবার খেতে খায় ঠিক না আর খাইতে খাইতে মোটা। খালি বাইরে তো দেখলে মনে করো যদি খাইতে পারতাম ঠিক না কি মজা। চোর পিল্লি আঁকতে পারে না ঠিক না তো দিঘাইব দুপুরে কি পাখাইছে তো বেস্তারা দেবো যদি হলে কোনও না তোমাদের জন্য চান্নাদের সার যাবো করবে জিজ্ঞাসা করবে আইনার আবহ লালন পালন কুথায় মুখের বলে না খা প্রাণ সব প্রাণের গাছ খাই বলবো উঠবো আর উঠবো ইয় তোমরা খারাপ তোমাদের এরকম নূর ডাইনে নূর বামে নূর সামনে নূর পিচে নূর উপরে নূর নিচে নূর নুরুমিয়া বিহীন অবিয়াইমা নিহীন কে বলতেছে বলতে বলছে কুরানে বলছে কোরআানে তো লম্বা দেয় আমরা চিনো না বিছলামি করো দু আমরা চিনো না মদত করো আমরা চিনো না আমরা কে কে শুরু করব আমরা শুনবা আমরা হলাম উম্মুল কোরহান কোরআনওয়ালা উম্ম উম্মাতু আহমাদ আমরা আহমদ সালের উম্ম উম্মাদ হুদুস্তানের যত স্তিফত আছে সব স্তিফত শুনাবে তারপরে বলবে যেন আমরা তারা উম্মুল পুখরি জাতলিম নাম উম্মুন খায়েরা উম্মা আমরা সবচেয়ে উত্তম উম্ম উম্মুন আল্লাহ আমাদেরকে নির্বাসিত করতে। উম্মুন অসাতা আল্লাহ আমাদেরকে আল্লাহর আল্লাহ বানিয়েছে মাধ্যম মিডিয়া মিডিয়া মিডিয়া ওলামা হয়েছিলাম অনেক আছে এই জন্য বলতেছি কর্তবীতে লেখা আছে অসাতানের অর্থ উম্মান অশেতা আল্লাহর বন্দার মাঝে মিডিয়া মিডিয়া মিডিয়া মিডিয়া নবী যেরকম মিডিয়া ছিল এই উম্মস আল্লাহর মিডিয়া আমরা উম্মাতুল আল্লাহ সুহাদা আল্লাহ আমাদেরকে সমগ্র উন্মতের উপরে সাক্ষী বানাইছে উম্মতুল হান্নাদুন আমরা ওই উন্মত আমাদের প্রশংসায় সমস্ত আপনারি কিনার ভরা ছিল তবর আমাদের প্রশংসার ভরা আমাদের প্রশংসায় ভরা ইন্দির আমাদের প্রশংসায় ভরা একশো তৈব আমাদের প্রশংসায় নবীনের মুখ আমাদের প্রশংসায় অন্তব আমরা আমরা দয়াকৃত উম্মর যুজক করবে মাপ চাইতে মাপ চাই কি মাপটা পার লাখ না যাও না বিদ্যুতের পার হও আর যমুনা ব্রিজ দেখতে দেখতে যদি যাও তাহলে আমার আগুন চিরদিনের জন্য নিবা যাবে যমুনা ব্রিজ দেখতে দেখতে বোঝান বোঝেন না আরে যমুনা ব্রিজ কি করেছ আস্তে আস্তে চালা যায় সালাম দিবে অতি না হুম ইলাল যা উহা অপুটিহাত যা উহা অপুটি হাত আবু আবু হ্যা হুম খাচা না তু সালাম সালাম সালাম শান্তি সালাম সালাম সালাম বড় সুন্দর জীবন বানাই আইছেন কির জীবনের জন্য ঢুকেন জান্নাতে ঢোকেন ঢোকেন ঢোকেন কইলি তো ঢুকুন জিব না এরা তো করবো কালি ঢুকেন কইলি তো ঢুকুন জীবোনা জান্নাতে দুয়ারে যে খারাইব আর হাসি দিবে নজনী কত হাজার বছর কেটা যাবে তার ভিতরে হুলু শেষ করতে যাবে আল্লাহকে দেখা হলু শাল্লাহ বলবে ইফা আর আসা আপনি আপনার মাথা উঠান এটা না এখানে তো বিনিময়ের জায়গা আপনি আসছেন এখন যাই কই আল্লাহ বলবে আপনার আছে আপনার আছে আমি এক্সপ্রেস বালে আসছি দরজায় খাড়া করায় জিজ্ঞাসা করবে আল্লাহ হাফিরিয়া সালাম আলাম দাতে সালাম আনমিনের সালাম বাকি আল্লাহ বলবে আমার সালাম বাকি তাইলে কৌলামের রক্তির রকি আল্লাহ বলবে লো আমার সালামের মালা তোমাদের গলায় পড়ায় না জিন্দগি বানাও জিন্দগি পাওয়া যাবে যেটা বললাম এরকম শর্মা দুনিয়ার দুইটা গাড়ি আগে দুইটা গাড়ি পেয়েছে তুমি বড় ফুটকিতে হাওয়ায় উঠতে তো না না শোনো জিন্দগি বড় সব জায়গায় তোমাকে সালাম করবে জিন্দগি বড় কিন্তু পুত্র জিন্দগি বনবে কি নিয়ে মূল্যায়ন পাবো কিসের ভিত্তিতে আর অনেক বলার ছিল সময় আমি করতে চাই নাগি বানানো বড় কঠিন না সহজ সহজ সহজ আমি তখন আমার সাথে সম্পর্ক তুলো না তুলো না তুলো সবকলো জগৎ পায়ের নিচে জন্য আছে হাতিতে যখন আল্লাহর সাথে সম্পর্ক বন্ধার হয়ে যায় তো বন্ধার একদম রেখে গে আল্লাহ এর লোকের বন্ধুত্ব করতেছে আপনার বন্ধু আপনি না এর বন্ধু কে না আপনার বন্ধু আমরা বন্ধুত্ব করতে চাই তো বন্ধুত্ব করে কি করবা তো আমরা সহযোগিতা করব। দুনিয়ার কা এটার ভিতরে একটা কিস্তা আছে না হারুন রশিদের ছেলের আছে নয় জনের দশ জনের কাম একজনে করে ঠিক না সিমেন্ট আর বালু মিলায় যেটা ওটা খালি রেখা দিতেছে আর ইটগুলা উদা উদা দেওয়া লাগতেছে লাগতেছে বুঝছি কাম করতে হয়েছে তখন এই সিমেন্ট আর বালু রাখা সহজ না রিট রাখা সহজ সিমেন্ট আর বালু সহজ এবার ওজন কম আর বলে আল্লাহ করবো কঠিন কাজগুলো আমরা করব। সহজ কাজগুলা করতে নেব কঠিন আল্লাহ বলে দেখা যায় সারা মাত্র ওয়ার্স নামার ছোটে নাই আর সন্ধ্যা রাত্রে ডুমাইও সজ নামাজ পড়তে পারে না ঠিক না আল্লাহ সম্পর্ক আছে বন্ধু হয়ে গেছে আওয়াজ আজান হওয়ার লাগলো লোক উঠে কোন বন্ধু উঠো না কেলিও উঠুন হয়ে গেছে ওইতে তো কি রাত্র তো দুমাই নাই মাত্র না আল্লাহ কাছে দুইটা সুখ দুইটা সুখ নামাজটা পড়ে সুদ ফেরাছে নামাজ পড়ছে তারপরে ঠান্ডা সময় উঠছে যখন বজরে খুব করছে ফেরেস আগ্রায় আরেকজন বন্ধু আছে উনি এক হয়েছে আল্লাহল সাবিল নাম আল্লাভ ঘুমা রাত্র অনেক লম্বা যখন সূর্য চেহারা উঠাইছে যখন সূর্য চক্ষু খুলছে তো নাকে আর মুখে আর কানের দিয়েছে পুরা এখন সম্পর্ক কিসের দ্বারা জিন্দিগি বলবে কিসের দ্বারা মূল্যায়ন পাব উঠাউটি করেন না যায় না মেন রয়ে গেছে আমার পরে আরো বক্তা আছে একজন উনি আমার কি ভাবে শোনাবে আমি তো ওনাদের কাছে বাচ্চা মেরে ভাইও জিন্দেগি বনবে দুই জিনিস তারা একটা ইমান আরেকটা হইল আমারও একটা হল ইমান আরেকটা হল আমল একটা ইমান আরেকটা হলো আমল ইমান আর আমার আল্লাহর হুকুম না চিনলাম না আমার সুন্ন কে হেফাজত করবে তাকে আল্লাহ চারটা জিনিস দিয়ে সন্মানিত করবে চারটা জিনিস কি আর নহাতির দাঁড়ানা সমস্ত জগতের মানুষের সৃষ্টির দিলে সমস্ত নেচারের দিলে সমগ্র আমি তারা বসে আনব হাইবা টুকি কূর্ণবীর ফাঁকাফা আর যত নাফর মানুষে ওর দিলের ভিতরে ওর ভয় ঢুকে আনব কিস্তান মনে হচ্ছে কিস্তান ইমাম গাছালী কিস্তান এসেছে গ্রাম দেশে আছে না মানুষ আগের যুগে জমিদার ছিল না আপনাদের এলাকায় না ছিল না আর জমিদাররা মনে করতো সব মানুষ আনব দাস কিরিত দাস গোলাম জমিদার বাইরে কেউ রাস্তা দিয়ে আগে যেতে পারতো না ঠিক না রাস্তা থাকতে পারতো না নিচে নাম জমিদার এসেছে এরকমই জমিদারের ছেলে তার পুত্রবধূকে নিয়ে রাস্তা দিয়ে দিয়েছে বৃষ্টির দিন আর গ্রামের মানুষ বুড়া মানুষ বুঝলেন না বুড়া মানুষ আগে ছিল খরম খরম দেখছেন দেখছেন বুঝতেই না আপনারা খরম দেখছেন কাদা যদি খরমে যদি কাদার ভিতরে হাঁটত তাহলে কাদা কি গায়ে না কিরম লাগত সব মাটি পিঠে ঠিক না ঠিক না তোর বুড়া মানুষ গাইতে দিতেছে জমিদারের ছেলে পুত্র বদলার তো উত্তরও নেই দেখছেন এখন তো ইস্তারি ছাড়া কেউ করে না গ্রামেও পরে না শহরেও পরে না আগে তো ইস্তারি বিস্তারি আছে নাম খালি পড়তে থাকত মানুষ উত্তর নেই দক্ষিণ নেই তো কাটা দেয়া রাখতে যুবতী গা জমিদারের ছেলের পুত্র গরু দায়িত্ব দেখো এই যুবক তো চুবকে ঠিক না মাঝে মাঝে দেখেন না আপনার দেখবেন রাস্তা দিয়া যুবক এরকম হাইটা যায় মনে হয় ওয়াইফে যে সারা দুনিয়া করে ঠিক না হাতার একটাই ঠিক না বুড়া তো আর কি জানে কি করবো জমিদারের ছেলে বুধায় কিচ্ছু করে এখানে উপরের দিকে কিচ্ছু করে এখান যুবক তর পাইছে তর পাইতে জমিদারের পুত্রবধূর দিতে আমার পুত্রবধূর কাপড় নষ্ট করলাম ওই বুড়ায় উপরে তার প্রেমের খেলা হয়ে গেছে প্রেমের খেলা জমিদার জিজ্ঞাসা করে কিসের প্রেমের খেলারে বলে ওর প্রেমিকার গায়ে আমার জুতার কাতে পারে নাই যৌবন হাতের থাপ্পর আমার গায়ে বসায় দিতে আমার প্রশ্ন ভালোবাসে সেও সইতে পারে না সাথে সাথে প্রতিশোধ নিয়ে জেন্দিগি বানান ইমান আর আমর আল্লাহ নবীবকে পুন্নতের উপরে উঠব তাইলে তোমার সর্বপ্রথম হবে শুনো সমগ্র দৃষ্টি আর আল্লাহর প্রিয় পাত্র দিলে তোমার ভালোবাসা বসায় নেব সমস্তের দিনের দিতে অপের রিসি তোমার রীতিকে আমি প্রশস্ত করে আনব অ্যন্ত আমি দিনের উপরে টিকায় আনব রাখবে আল্লাহ জিন্দেগি বলবে কিসের ভিত্তিতে ইমান আর আমলের ভিত্তিতে আল্লাহর কাছে দাম কিসের ভিত্তিতে ইমান আর আমলের ভিত্তিতে নবীর সন্তান কোন দাম নাই নবীর পিতা কোন দাম নাই নবীর পোশাক কোন দাম নাই নবীর পোশাক বলেন আল্লাহ পুরুষকে পোশাক বলছে মহিলা মহিলাকে পুরুষের পোশাক বলতে উন্না লিবাস উল্লাহু লিবাস উল্লাহ দুই নবীর পোশাক একজন হইল নু তালে হুনা তালাতে মোড়া আসানু দুই নবীর স্ত্রীর কতাল্লাহ বর্ণনা করছেন দুই নবীর পোশাক স্বামীর কাছে স্ত্রীর কোন অঙ্গ লুকাইত নাই স্ত্রীর কাছে স্বামীর কোন অঙ্গ লুকায়িত নাই ওই দুই নবীর পোশাক কিন্তু আল্লাতে কোনো দাম নাই আল্লাহরের স্ত্রী কিন্তু আল্লাহর এরকম দাম দুনিয়ায় সবচেয়ে সেরাউন থেকে লুকিয়ে নিছেন জন্নাতে ঘর বানায় দেখেন আল্লাহ জন্নতের ঘর আছে আমি জান্নাতের রানী আমার রাজা নাই যে নাই ওই জান্নাতে কোনো সুখ নাই আমার রাজা কে হবে আল্লাহ বলে তোমার রাজা কে হবে দু জান্ন আমার সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ তোমার জান্নাতের স্বামী হবে আল্লাহর কাছে দাম ইমান আগরের দিক থেকে সম্পর্কের ভিত্তিতে না চাষা চল্লিশ বছর আস্তে চিনায় জড়ায় রাখতে আল্লাহ কোন নাম ইমানের ভিত্তিতে আমলের ভিত্তিতে জেন্দিগি বন্ধেও ইমানের ভিত্তিতে আজ আমলের বৃত্তিতে কিন্তু মেরে আজিজও মেরে দোস্ত মেরে ভাইও ইমান শুনলেই আসবে না ইমান করলেই আসবে না ইমান করলেই আসবে না ইমানের জন্য দিতে হবে টাকা আতর করতে কিনেন মিরপুর কিনেন মিরপুর বাবু বাজার আর মিরপুর গেলে কিরম লাগে গেরানার গেরান যদি দোকানদার ব্যাপার যে যাইব পয়সা দিয়ে দিব টিকিট কেটা কয় হ্যাঁ ঠিক নাও এখন গ্রান খাও পাইতে থাকবো ইমানের পরিবেশে যাব ইমানের পরিবেশে যাব ইমানের মেহনত করব তা আমার ভিতরে ইমান ধরতে থাকবে থাকবে আল্লাহকে সম্পর্ক করতে থাকবে এরকম করবে এরকম করবে হাবিতে আছে একদিন আল্লাহ করবে বন্ধ তুই যদি কষ্ট খেয়া পেলার হওয়ার ছিল না কিন্তু তোর কথম খাওয়ার কারণে আমি হয় হওয়ায় নাও আটটা আবার নাও আবার না হওয়ার না কিন্তু তোর কষ্টবের কারণে আমি হওয়াই এই জন্য ইমানের দ্বারা আসবে আমল অসের দ্বারা আসবে আমার আমলে অভ্যাস করতে হবে করতে করতে করতে করতে করতে করতে করতে করতে করতে একদিন আমল ফেট ফেরা যাবে চক্ষু আর কলস দেখবে না না মুখার বলবে না দামাক গলস চিন্তা করবে না হাতার গলস ধরবে না পাওয়ার গল চলবে না মুখের গল বলবে না তখন যা বলবে আল্লার হুকুম অনুযায়ী করবে এটা জন্য চেষ্টা করতে হবে চেষ্টা ওই পরিবেশ তালাশ করতে হবে শেষ আপনারা মনে করেন এই দুটো প্রয়োজন আছে মনে করেন দুজন প্রয়োজন মনে করেন না আর বলেন দ্বিতীয় অঙ্গীকার যে আজকের টিকা ইনশাআল্লাহ কিমান কিভাবে আসে এই রাস্তা তালাস করে রাজন অঙ্গীকার কিন্তু অঙ্গীকার উপরে স্বামী আনেন মনে করেন উপরে আকাশ উপরে আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতে লা হিসাই আল্লাহর উপরে আমাদের আল্লাহ এরকম না ডাইনে দেখলে বারে দেখে না সামনে দেখলে পিঠে দেখে না উপরে দেখলে নিচে দেখে না আমাদের আল্লাহ এরকম না আমাদের আল্লাহ তো হইল না হিসাই যদি কারো কথরে চলতে থাকে তো আল্লাহ তার তদোধনী কে শুনে ও আইন আক্ষের কোনটাও আগে করতেছে আর করতেছে এটা আল্লাহ দেখে ওই আল্লাহর সামনে যে করতেছি থেকে ইমানের মেহানো করে ইমান বানাবো সবাই হ্যাঁ তো শেষ আমার কথা দু নাম না মার্কেটের গাড়িও নাই খালি গাড়ি যায় আমরা দেখাইয়া দি না ডাক্তার বনানি গাড়ি গাড়ি কিছুই নাই দিন চলে না হলো সত্তা আখের আজ বড় শহর আখের আজ ভাঙা আনে জান্ন বানায় আনে নিজের জিন্দগি কে ভাঙায় নেই এটার জন্য কোন কঠিন না কঠিন না কঠিন না কঠিন না করবো তো আমাকে আমল করার টিক দান করেন আপনাদের কামুল করার কোথা করেন অমা আলাইনা জাল